আব্দুল্লাহ হিবনু আব্বাস রাজ্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একবার সূর্যগ্রহণ হলো। তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লা সাল্লাম সালাত আদায় করলেন অতপর বললেন আমাকে জাহার নাম দেখানো হয়েছে আজকের মতো ভয়াবহ দৃশ্য ইতোপূর্বে কখনো দেখিনি